আবু বকর ইবনা আব্দুর রহমান রহমতুল্লা আলহী ও আবু সালামাহ ইবনু আব্দুর রহমান রহমতুল্লা আলাহী হতে বর্ণিত যে আবু হুরেরা রদে আলাহুতালাহু রমজান মাসের সালাদ বা অন্য কোনো সময়ের সালাত পার্জ হোক বা অন্য কোনো সালাত হোক দাঁড়িয়ে শুরু করার সময় তাকবীর বলতেন আবার রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন অতপর রুকু হতে ওঠার সময় সামিয়াল্লাহ হলিমান হামিদাহ বলতেন সাজদার যাওয়ার পূর্বে রব্বানা আলাকাল হামদ বলতেন অতপর সাজদার জন্য অবনত হবার সময় আল্লাহ আকবার বলতেন আবার সাজদা হতে মাথা উঠানোর সময় তাকবির বলতেন অতপর দ্বিতীয় সাজদায় যাওয়ার সময় তাকবীর বলতেন এবং সাজদা হতে মাথা উঠানোর সময় তাকবির বলতেন দু রাকাত আদায় করে দাঁড়ানোর সময় আবার তাকবীর বলতেন সালাদ শেষ করা পর্যন্ত প্রতি রাকাতে এরূপ করতেন সালাদ শেষে তিনি বলতেন যে ছত্তার হাতে আমার প্রাণ তার শপথ তোমাদের মধ্য হতে আমার সালাদ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সালাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ দুনিয়া হতে বিদায় নেয়ার পূর্ব পর্যন্ত নবী সাল্লা সাল্লাম এর সালাত এরকমই ছিল